আনা আনাস তালান হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বললেন হে বানু নজ্জার তোমাদের বাগানটি মূল্য নির্ধারণ করে আমার নিকট বিক্রি করে দাও তারা বলল আমরা এর মূল্য একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে চাই না